ব্যক্তিরা যে নবী ছিলেন সেটা নিয়ে আমাদের সাথে খ্রিস্টান বা ইহুদিদের কোন দিমত নেই দিমত যাকে আইসা আলহ ইসালাম তাই বলা যেতে পারে চরিত্র হচ্ছেন আইসা আলহিসাম তো পার্থক্যটা কি পার্থক্যটা যদি আমরা দেখি তাহলে আহ ইহুদি এবং খ্রিস্টানরা আইসা আলহিস্লাম এর ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে দুই প্রান্তে অবস্থান করছে ইহুদিরা বলে আইসা আলহী ইসালাম ছিলেন মারিয়ামের অবৈধ সন্তান খ্রিস্টানরা বলে তিনি ছিলেন আল্লাহর পুত্র একটা হচ্ছে অতিভক্তি খ্রিস্টানদের ক্ষেত্রে যে তারা অতিভক্তি করতে গিয়েসা আলহ ইসালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে আর ইহুদিরা তার বিরুদ্ধে অপবাদ দিতে গিয়ে মিথ্যাচার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে চরম মাত্রা বাড়াবাড়ি করেছে তারা তাকে জারত সন্তান বলে অভিহিত করেছে নাবুল্লাহ আমরা মুসলিমরা বিশ্বাস করি কি আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন কুমারী মারিয়ামের আল্লাহর একজন সেরা যে পাঁচ নবী আছেন সেরা পাঁচ নবীর একজন হচ্ছেন আলী ইসালাম তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর রাসুল আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতে পারে না পুত্ররা কন্যা কোন রকম সন্তান থাকতে পারে না তিনি এসবের ঊর্ধ্বে আরেকটি বড় বিষয় আছে তাদের সাথে খ্রিস্টান এবং ইহুদের সাথে পার্থক্য বিশেষে সেটা হচ্ছে আইসা আলহাম দুনিয়াতে আবার ফিরে আসবেন তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন এবং যে দ্বন্দ্ব মুসলিমদের সাথে ইহুদ এবং খ্রিস্টানদের সেই দ্বন্দ্বের ফসলা তিনি এই দুনিয়াতেই করবেন আমরা তাকে নিয়ে আলোচনা শুরু করার আগে কিছু ব্যাকগ্রাউন্ড এর কথা আমরা মনে করার চেষ্টা করি যে তিনি ছিলেন মারিয়ামের সন্তান এবং মারিয়াম ছিলেন বন ইসরায়েলের জেরুসালামের তৎকালীন এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা যখন তার কোলে কুমারী কুমারী মারিয়ামের কোলে বনিস একটা সন্তান স্বাভাবিক তারা তার বিরুদ্ধে কুচট রটাতে লাগলো তো এরপর আল্লাহ আল্লাহতালা তার বান্দি মারিয়ামের ইজাত রক্ষা করার জন্য একটা অলৌকিক বিষয়ের অবতারণা করলেন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 তিনি বলে উঠলেন কি তিনি বললেন প্রথম কথা তিনি যেটি বলেন সেটি আয়াতে। তিনি কি বলেছেন সেটি কোরআন আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন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 তিনি আমাকে হত ভাগাও হতভাগাও করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি আমার জীবিত অবস্থায় পুনরুদ্ধিত হবোসা আলহাম হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যার কথা আছে যে যাকে জন্ম মৃত্যু এবং পুনরুত্থান এই তিনটি ক্রাইসিস বা ক্রিটিক্যাল সময়ে আল্লাহতালা শান্তির মধ্যে রাখবেন কোন টেনশনে রাখবেন না তো এমনই একজন প্রিয় বান্ধব হচ্ছেন আইসা আলহিসাম ইসা আলহি ইসাল্লাম যখন কথা বলে উঠলেন মারিয়ামের কোলে তখন উপস্থিত লোকরা বুঝতে পারল যে আসলে বিষয়টা তারা যেটা ভাবছে তেমন না অর্থাৎ বিষয়টার মধ্যে কোন রকম একটা অলৌকিকতার ছাপ আছে কারণ কোলের শিশু কথা বলে ওঠা এটা এটা স্বাভাবিক না এটা অলৌকিক কোন একটা ঘটনা একটা হাদিস জানতে পারি তিন জন শিশু কোলের শিশু কথা বলে উঠেছিল আবার শূন্যটা বন্যা এসেছে চারজন এই তিনজন বা চারজন যাই হোক একজন হচ্ছেন আসা আলহিস্লাম তো এই দৃশ্য দেখে উপস্থিত লোকরা একটু বলা যেতে পরে মুষ্ঠে পড়ল। তারা যেভাবে করে অপরাধ দিচ্ছিল তারা কিছুটা পিছিয়ে গেল তারা বুঝল যে এখানে আসলে কিছু একটা আছে একটা অলৌকিকতা আছে বা মারিয়ামের ব্যাপারে মারিয়ামের একটা চারিত্রিক ব্যাপারে তারা জানে যে মারিয়াম একজন স্বপ্নারী ছিলেন তো তারা কিছুটা পিছিয়ে পড়ল বলা যায় তো যাই হোক আইসা আলাহি সাল্লাম বড় হয়ে উঠলেন ইসা আলাহিসামকে একটা প্রতিকূল অবস্থার মধ্যে আসলে বড় হতে হয়েছে কারণ তার বাবা নেই এবং তার জন্মের বিষয়টা অলৌকিক তো এই জন্য তিনি দেখা যেত মা তিনি কখনো এখানে কখনো তো যাই হোক তিনি যখন বড় হয়ে উঠলেন আল্লা তালার বাদা অনুসারে আস্তে আস্তে তার মধ্যে যে নবুয়তের যেই নিদর্শনগুলো সেই নিদর্শনগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো কি সেই নিদর্শনগুলো। গুলো সেগুলো হচ্ছে ইনি ইসরো ইন্টি কুমি কহি তৈরি সয় পু তৈরি ইন এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমা তাকে।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 আমি তোমাদেরকে তা বলে দেব তোমরা যদি এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে অন্য সকল রাসুলের মতো তাকে দুটো জনে শিখা দিয়েছেন কিতাব এবং হেকমা অর্থাৎ নলেজ বা এবং জাজমেন্ট যে জ্ঞানকে প্রয়োগ করার জন্য বাস্তবতা বোঝার ক্ষমতা বাস্তবতার জ্ঞান এবং কিতাবই কেন দুইটাই দুটোই নবীর মধ্যে থাকতে হবে একজন অলৌকিক নিদর্শনগুলো কি ছিল তার মধ্যে একটি হচ্ছে তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন তাতে ফুঁ যেতেন ফু দিতেন এবং সেটা পাখি হয়ে উড়ে যেত তিনি জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সে দৃষ্টি ফিরে পেত তিনি একজন কুষ্ঠ রোগীরে যেত এই বিষয়গুলো স্বাভাবিক সেই সমাজে একটা আলোড়ন তার এই ক্ষমতা কারণে তার এই কাজগুলোর কারণে তিনি বেশ প্রভাবশালী একটা ব্যক্তিতে পরিণত হতে লাগলেন কারণ মানুষ স্বাভাবিকভাবে তার কাছে যেতে লাগলো তার বিষয়গুলো জানলো। তো তিনি একটা সমাজের বলা যেতে পারে টক অব দা টাউন বা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে লাগলেন আস্তে আস্তে এই এই প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠলেন যদিও তিনি বেশ প্রভাবশালী হয়ে উঠলেন কিন্তু এরপরে আসলে বেশিরভাগ লোক এই মিরাকল বা এই অলৌকিক ঘটনাগুলো দেখার পরেও তারা ইমান আনল না বেশিরভাগ লোক তারা ইমান আনলো না তবে এই প্রসঙ্গে একটা কথা আমরা বলি তার অলৌকিক ঘটনাগুলোর ব্যাপারে ব্যাপারে যে আল্লাহ তাল্লাহ নবীদেরকে এমন সব জিজা দিয়ে পাঠান যে জিজাগুলো তৎকালীন সময়ের সমসাময়িক যে উৎকর্ষগুলো গুলো যেসব জায়গায় সেই সমাজ শ্রেষ্ঠত্ব দক্ষতা কৌশল অর্জন করেছে সেই বিষয়গুলোকে এই জিজাগুলো চ্যালেঞ্জ করে এবং মুসা আলহিসামের সময় জাদুবিদ্যায় ছিল লোকজন শ্রেষ্ঠ এটা একটা ফ্লারিশমেন্টের জায়গা ছিল প্রোগ্রেস করার জায়গা ছিল জাদুবিদ্যা এটা তারা এগিয়েছিল মুসা আলহিসাম এমন একটা জাদু নিয়ে আসলেন এটা তাদের জাদুকে হার মানালো আসলে জাদু আনলেন তিনি যে মিরা করলাম এনেছেন তিনি একটা সাপ এনেছেন সেই তখনকার সময় লোকেরা যেই ফিল্ডে উন্নতি করেছিল সেটা হচ্ছে মেডিসিন বা চিকিৎসাবিদ্যা তো ইসা আলসালাম এমন একটা মেডিকেল নিয়ে আসলেন যেমন থেকে সারিয়ে তোলা বা কুষ্ঠ রোগীকে তারা চিন্তা করতে পারতো না এটা কিভাবে সম্ভব একেবারে এটা তিনি এমন ভাবে এমনভাবে চিকিৎসা করতেন এটা আসলে এখনো সম্ভব না বিজ্ঞান করুক চিকিৎসা বিদ্যার যতই উন্নতি করুক চোখের উপর হাত বুলিয়ে সব সময় যেন নিরাকল এই বিষয়টা তখনকার এক্সেলেন্স ছিল তাদের তাদের যে সমাজে সেটাকে তিনি হার মান হার তা আল্লাহর ইচ্ছায় আরবরা ছিল সাহিত্যের সেরা কোরআন তাদের সব সাহিত্যকে ম্লান করে দিল কোরআন তাদের সব সাহিত্যকে আহ হার মানতে বাধ্য করল সাহিত্যিকদেরকে তো যাই হোক তো এই জিজা দেখার পরেও বেশিরভাগ লোক ইমান আনুল্লাহ বেশিরভাগ লোক আইসা আল ইসলামকে আসলে প্রত্যাখ্যান করলো অল্প কিছু লোক ইমান ছিল তারা কারা আমরা বিভিন্ন বর্ণায দেখতে পাই বর্ণ কিছু ইসরা তো আছে যে তারা ছিল আসলে সমাজের গরিব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 বেশি এগিয়ে থাকে আচ্ছা কেমন সমাজে কোন ধরনের একটা সমাজে ইসা আল্লাহকে পাঠানো হয়েছিলাম যখন বন কাছে আসলেন তখন বলা যে সমাজ ছিল প্রচন্ড বিলাসিতার মধ্যে লাকজারিয়াস লাইফ স্টাইল যেটাকে আমরা বলি সেটার মধ্যে তারা ডুবেছিল প্রচন্ড ভোগবাদিতা দুনিয়া এবং দুনিয়ার পেছনে ছোটা এরকম একটা সমাজে ইসা আলহিসামকে পাঠানো হয়েছিল তো আল্লাহ সা আল ইসলামের চরিত্র কেমন করে তৈরি করেছিলেন এমন একজন মানুষ বলা যায় সাদা সিধে একটা লাইফ স্টাইল তার ছিল দুনিয়ার প্রতি কোনোহ ছিল না দুনিয়ার সাথে তার কোন হয়ে গেছে বলা যায় লাকজারি ছিল না বিলাসিতা ছিল না তার লাইফে একদম সাদা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 অনুষ্ঠান সর্বস্ব তিনি চাচ্ছিলেন তিনি চাচ্ছিলেন যে তাওরাতে যে শিক্ষা বনিসালের মধ্যে অবশিষ্ট ছিল সেটার মূল স্পিরিটটাকে ফিরিয়ে আনতে স্পিরিট স্পিরিট বলতে আমরা কি বুঝাচ্ছি যে আমরা চিন্তা করতে পারি নিজেদের ক্ষেত্রে আমাদের জীবনে সমস্যাটা আছে আমাদের মুসলিমদের যে রামাদান যখন আসে আমরা হয়তো সেহেরি করছি আমরা হয়তো ইফতার করছি কিন্তু রামাদানের মূল যে স্পিরিট তাক্ক আসি তাক্ক কিন্তু আমরা হয়তো ফিরিয়ে আনতে পারছি না হয়তো দিনগুলো ঈদের দিন আসলে দেখা গেল আমাদের সবকিছু যা আমরা অর্জন করেছিলাম আমাদের সব সব চলে গেছে ঈদের দিনকে আমরা একটা ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের যত বিশাল বিশাল আয়োজন করবানের ঈদে গরু কেনা ঈদ উল ড্রেস না নতুন জামা কেনা তাকই এলিমেন্ট যে স্পিরিট ছিল সেটা দেখা যাচ্ছে মূল স্পিরিট সেটা নাই সেটা ছিল না এইটা চাচ্ছিলেন এই সারেস্ত ফিরিয়ে আনতে শুধু নিয়ম কিন্তু সবকিছু নয় সরিয়ার একটা উদ্দেশ্য আছে সালাতের উদ্দেশ্য আছে সামের উদ্দেশ্য আছে জাকাতের উদ্দেশ্য আছে তিনি এই উদ্দেশ্য অর্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছিলেন সেদিকে হয়ে এসেছে কিছু হয়েছে কিছু লোক যারা ছিল ধর্মীয় এবং শাসন কর্তৃ কর্তৃত্বের অধিকারী তারা বিষয়টা পছন্দ করল না কেন তারা বিষয়টা পছন্দ করল না এখানে একটা বিষয় বলা যায় যে সেই সমাজে এই দুনিয়াকে ঘেরে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 কিন্তু দেখা যেত এই সাবাতে থেকে ঘিরেও এই আলেম বা একটা উৎস তৈরি করেছিল তাদের দিনকে তাদের দিনকে তারা তাদের ব্যবসা বানিয়ে ফেলেছিল তো যখন আইসা আলি সালাম তাদেরকে আখিরাতের দিকে ডাকলেন যখন তাদেরকে দুনিয়ার প্রতি যে তাদের যে মত্যতা বা লোভ এটাকে পরিত্যাগ করতে বলে তাদের আসলে সবচেয়ে লস্কার বিষয় হবে সবচেয়ে ক্ষতি হবে সেই সব নেতাদের যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছিল তো তারা স্বাভাবিক ভাবেই করেন্লামের যে আহ্বান সেটাকে তারা পছন্দ করেনি তো এই তারা তখন আইসা আল্লাহ ইসলামের ব্যাপারে মিথ্যাচার শুরু করলো তার দাওয়াত তার মেসেজকে আক্রমণ করলো তারা তার পারিবারিক যে পরিচয় সেটা তারা আক্রমণ করলো তারা মারিয়ামের ব্যাপারে লাগলো যে মারিয়াম মারিয়ামের অবৈধ সন্তান বলল। তারা বলল যে তাওরাতের তাওরাতকে বদলে দিচ্ছেন তাওরাতকে পরিবর্তন করছেন এটা নিয়ে তারা একটা বিশাল একটা ইস্যু তৈরি করলো যে ঈসা আলাহিসাম তাদের ধর্মকে বদলে দিতে চায় ঈশা ধর্মকে পরিবর্তন করতে চায় ঈসা ধর্মের মধ্যে নতুন নিয়ম আনতে চায় এই ধর্মে একটা আসলে কি তাই করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ ইসলাম ছিলেন আইসা আল্লাহ ইসলাম ছিলেন তাওরাতের সত্যায়নকারী আহ সুরাত আল্লাহ তাল্লাহ বলেছেন মুসদিক يا مصدقا مصدقا يأتي পলি ময়সোলি হে বোন ইসরায়েল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রসুল অর্থাৎ এটা কথাটা বলছেন বলছেন হেবন ইসরায়েল নিশ্চয়ই আমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলো তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু অর্থাৎ আইসা ইসলাম তিনি ছিলেন তাওরাতে সত্যানকারী মুসদ্দিক আল্লিমা বাইনা ইয়াদাই মিনা তাওরা এবং তিনি আল্লাহ রসুলের ব্যাপারে করলেন তিনি তার জিতাগুলো দেখালেন তখন তারা বলল কল হা তারা বলল সেহের এটা তো পরিষ্কার জাদু অর্থাৎ তারা প্রত্যাখ্যান মূলত তারা যে বিষয়টাকে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 আর যারা ইসা আলাহ ইসলামের সহযোগী ছিলেন তার পক্ষে কাজ করেছেন তাকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় হাওয়ারি তো এই কথা কোরআনে এসেছে আমরা একটা কথা কথোপকথন আছে কোরআনে হাওয়ারিন্তমোপকথন হয়েছিল তো হাওয়ারিনা একবার বলল বললো আল আচ্ছা আল্লাহ কি আমাদের জন্য একটা টেবিল পাঠাতে পারবেন যে টেবিলে অনেক খাওয়া থাকবে একটা ফিস হবে আহ সবাই মিলে খাবে খাওয়া দাওয়া করবো আমরা এরকম একটা বিষয় তো তারা এরকম একটা একটা আবদার বা একটা অনুরোধ করেছিলেন এই সাহা আলাম কাছে আল্লাহ কি করবেন কিনা এমন পাঠাতে পারবেন কিনা এরকম তো শুনে মনে হতে পারে আমাদেরকে তারা জিজ্ঞেস করছেন আসলে অন্যটা আয়ত্ত জানি সুরা সফেই আছে যে আল্লাহ ইসা ইসলাম সাহা জিজ্ঞেস করছেন যে কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী কয়লা হাওয়ারি নান্লাহ হাওরিয়া বললো আমরাই হব। আপনার আল্লাহর কথা সাহায্য করে তো হাওয়ারিরা আল্লাহ বিশ্বাসী ছিলেন তারা আসলে সজ্জিত তোমার ইহিনা আল্লাহ আল্লাহকে ভয় করো যদি তোমার মুখমেন হও। তোমরা কেন এমন রোধ করছো হয়তো এটা বলতে চাচ্ছিলেন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 তারা তাদের কারণটা ব্যাখ্যা করলেন সেখান থেকে এটা যেন একটা এই ঘটনাটা দেখলে তাদের মন তৃপ্ত হবে তাদের বিশ্বাস তাদের বিশ্বাসটা আর হবে এবং এই ঘটনাটা তাদের জীবনে একটা মনে রাখার মতো একটা ঘটনা নিদর্শন হয়ে থাকবে স্মরণ করার মতো একটা ঘটনা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে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 ু ল নো জিল নো জ জ জিন ঈদ চিন ইক চ কো নাই নিন হে আল্লাহ আমাদের রব আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ একটা টেবিল টেবিল করো। এই এই হবে হবে ঘটনাটি আমাদের জন্য আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটা ঈদ তোমাদের তোমার পক্ষ থেকে একটা নিদর্শন আর আমাদেরকে রিজিক্ট দান করো তুমি শ্রেষ্ঠ রিজিক্ট দাতা তো এই সার ইসলাম দোয়াটি করলেন আল্লাহর কাছে কিন্তু একটু ভিন্ন সিকুয়েন্সে তিনি প্রথমে বললেন নিদর্শনের কথা যেন আল্লাহ যে সাক্ষ্য দেওয়ার মতো তিনি বললেন রিজিবের কথাটা হাওয়ারিনা বলেছিল আগে যাই এটা হয়তো তিনি সুযোগ দিয়েছেন মোস্ট প্রবলেম এই ধরনের কিছুই আহ একটা বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে সাহাবিরা অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাহাবিদের মধ্যে রকম অনুরোধ দেখা যায়নি যেটা হাওয়ারিনরা করেছিল যে এমন কিছু দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা বা দোষের কিছু না কিন্তু তারা কখনো বনিস মতো রাসুল্লাহ সাল্লামের কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে একটা মিরাকল দেখানো হোক যারা এটা পৌঁছাননি তো এটা একটা পার্থক্য আমরা দেখি সাহাবিদের সাথে হাওয়ার ইন্দে তো এরপর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 চেষ্টা করলো ইসা আলাম পুনঃ দমন করার জন্য তারা পারল না এরপর তারা গেল রোমানদের কাছে কেন তার রোমানদের কাছে গেল্লা বলেছেন যে এইহুদিরা সেই লোকাল সমাজ ব্যবস্থায় ইহুদিদের সেই ক্ষমতা ছিল না যে তারা হত্যা করবে বা হত্যার বা মৃত্যুদণ্ডের রায় দেবে এই অথরিটি বা এই কর্তৃত্ব তাদের ছিল না এ কারণে তারা রোমানদের কাছে গেল এবং রোমানরা বিষয়টাতে আসলে নাক গড়ানোর ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না তারা চাচ্ছিল যে একটা ইন্টার্নাল বিষয়ে তারা মা গলায় কিন্তু ইহুদিরা তাদের কাছে গিয়ে যেটা বোঝালো যে এই লোকটা করছে এই লোকটা মানুষকে বিভ্রান্ত করছে এই লোকের কারণে ব্যবস্থা নিতে হবে তখন রোমানরা রায় দিল গভর্নর সে বলল এইসাকে হত্যা করতে হবে কারণ সে বাড়ি করছে ধর্মদ্রোহিতার অভিযোগ পায় ধরনের কিছু এগুলো এরকম কিছু জের ধরে তারা এরকম রায় দিল তো এরপর এইসা আলাামকে হত্যা করার জন্য তারা যেটা করলো তারা তার বাসায় গেল এবং তাকে আটক করার চেষ্টা করল এরপর থেকে একটা পার্থক্যের সূচনা ইহুদিরা আইসা আলহামের ঘরে গিয়েছিল এবং তাকে তারা কুশবিদ্ধ করে হত্যা করেছে আমরা মুসলিমরা কোরআনের বিশ্বাস অনুসারে বিশ্বাস করি যে আইসা আলহ ইসলামকে তারা হত্যা করতে পারেনি দুটো হারিস আছে তার আসলে কি হয়েছিল একটি হাদিসে বলা হয়েছে যে আইসা আলাহ ইসলামের একজন অনুসারীর চেহারাকে বদলে আইসার মত করে দেওয়া হয়েছিল তো ইহুদিরা আসলে আর একটি বর্ণনা আসে আল্লাহ ইসলামের মতো করে দেওয়া হয়েছে এবং তাকেই ইহুদিরা হত্যা করে তারা মনে করেছে তারা আইসাকে হত্যা করেছে আসলে তারা হত্যা করেছে তাদেরই এক লোককে তো ঘটনা যেটাই হোক এতটুকু নিশ্চিত আমরা ওর আন থেকে যে আল্লাহ তাল্লা إذ قال الله يا عيسى কে রক্ষা করেছেন সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন ইন ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফীকা ওয়া রাফি'কা ইলাইয়া ওয়া স্মরণ করো যখন আল্লাহ বললেন হে আইসা নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব। তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব। যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব এরপর আমার নিকট তোমার প্রত্যাবর্তন হবে এরপর আমি তোমাদের মধ্যে নিরাংস করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে তো এই ঘটনায় আল্লাহ তালা এই আয়ত আল্লাহ আগে বলছেন যে আইসা আলাহ ইসলামকে আল্লাহ তালা রক্ষা করবেন কাছ থেকে কাছ থেকে রক্ষা করবেন এবং সুরানিস বিষয়টি খুব পরিষ্কার ভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে আইসা আল্লাহ ইসলামকে আসলে ইহুদ্দিরা হত্যা করেনি তো কি হয়েছিল আল্লাহ নিজেই সেই ঘটনাটি পুরুষ বলে টা যে দিচ্ছেন হত্যা করা হয়নিশো পঞ্চান্ন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 وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍ مِّنْهِ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِيناً وَقَوْلِهِمْ إِنَّا قَتَلَّا الْمَسِيحَ عِيسَى بِنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ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 তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে শাস্তি দেওয়া হয়েছিল অর্থাৎ এই ঘটনার পর তারা যে হত্যার চেষ্টা চালায় এরপর ইহুদিদের উপর গজব নেমে আসে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গ করা আল্লাহ আয়াত সমূহের সাথে কুফ্রি করা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা এবং এ কথা বলার কারণে যে আমাদের অন্তর সমূহ আচ্ছাদিত বরং আল্লাহ তাদের কুফরির কারণে তাদের অন্তরের উপরে মোহন দিয়েছিলেন তাই এদের অল্প সংখ্যক লোকই ইমান আনে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 নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে আল্লাহ হচ্ছেন মহাপরাকালী প্রয়োজন আলহামকে তারা হত্যা করেনি আল্লাহ তাকে তার আগেই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে তারা যে দাবি করে তারা খুব ঔদত্তশালে দাবি করে তারা আইসাকে হত্যা করেছে কিন্তু আসলে তারা ধাধায় পজিত হয়েছিল তারা আসলে বিভ্রান্ত ছিল তারা জানত না ছিল আসলে কি হয়েছে সত্যি এমন ঘটনাটা হয়েছে আমরা দেখি যে এটা ইতিহাস থেকে দেখতে পারি আইসা ইসলাম তুলে নেওয়ার পর তুলে পর তার অনুসারীদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয় এই বিতর্ক চলেছে তিনশো বছরের উপর সময় ধরে তারা হঠাৎ করে যখন তিনি নেই হয়ে গেলেন তখন তাদের মনে প্রশ্ন লাগলো ইসা আসলে কি ছিলেন তারা এবার এরপর ডিবেট করতে লাগলো ইসা আসলে কি ছিলেন এই বিষয়ে বিতর্ক করতে করতে তাদের মধ্যে অনেকগুলো দল অনেকগুলো আল্লাহ রাসুল এই যে মতবিরোধ বা মত আসলে তখন কখনই সমাধান হয়নি সেভাবে বরং তাদের মধ্যে এই মতবিরোধ মত দিন দিন বাড়তে থাকে কয়েক বছর পর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 অর্থাৎ বিদাত তৈরি করে আস্তে আস্তে যেমন সে একটা নতুন একটা কনসেপ্ট আহ ঢুকায় ঢুকায় আহ মধ্যে সেটা হলো আল ইসলাম মানুষের পাপের জন্য মারা গেছেন এই ধরনের একটা ধারণা ইসা আল্লাহ পুত্র তিনি মারা গেছেন মানুষের পাপের বোঝা প্রসারণ করার জন্য আরেকটা মারাত্মক ত্রুটি পূর্ণ বিশ্বাস তিনি ঢুকিয়েছেন সেটা হচ্ছে ত্রিতত্ববাদ ট্রিনিটি এই তত্ত্ব মতে যে আল্লাহ আল্লাহর পুত্র আহিষা জিবিল এরা সবাই এক ট্রিনিটির বিভিন্ন আছে কোন কোন ভার্সানে আল্লাহ আল্লাহর পুত্র এবং মারিয়াম তারা সবাই একই একই ব্যক্তি বা একই সত্তা এবং তারা সবাই ঈশ্বর এই ধরনের খুবই আজগুবি এবং আসলে বিশ্বাস করা বা বোঝা খুবই কঠিন এমন কিছু তত্ত্ব এমন কিছু মন থিওরি সে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করে খ্রিস্ট ধর্মকে দূষিত করা শুরু করে তো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 বা আমরা বাংলা বলতে পারি তাহিদবাদে খ্রিস্টান যারা তাহিদের উপরে ছিল যারা বিশ্বাস করতো আল্লাহ রাসন ছিলেন ইসারাম আরেকটা ভাগ তৈরি হয় সেটা হচ্ছে যারা ইংলিশে বলা হয়তো আল্লাহর পুত্রত্ববাদে বিশ্বাস করত যে আল্লাহ আল্লাহর পুত্র জীবিল তারা সবাই এক একই সত্ত্বে ধরনের এবং ইসারা তাদের পাপের জন্য মারা গেছেন এই ধরনের কিছু বিশ্বাস তো এই দুটো ধারা এই দুটো ধারা টিকে থাকে যদিও তাউহিদ খ্রিস্টানদের সংখ্যা আস্তে আস্তে থাকে তিনশো বছর ধরে নির্যাতিত হওয়ার পরে একটা পরিবর্তন আসে তিনশো দশ সালে একজন হোক তাদের তার কিছুদিন পর সম্রাট কনস্টান্টিন সে যখন ক্ষমতায় আসে পুরো বিষয়টার মন একদম ঘুরে যায় কারণ সে নিজেই খ্রিস্টান ধর্ম খ্রিস্ট গ্রহণ করে বসে তিনশো সালে সে একটা মিটিং ডাকে এবং এটা ছিল একটা হচ্ছে বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ খ্রিস্ট ধর্ম ইতিহাস এই ঘটনার পর খ্রীষ্ট ধর্ম পুরোপুরি আসলে অফিসিয়ালি নষ্ট হয়ে যায় বলা যায় আর কি কারণ সে তখন একটা মিটিং ডাকে সেই মিটিং এ অনেক বিশব বিভিন্ন চার্চে চার্চে বা বা যারা কর্তৃত্বশীল ছিল তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে ডেকে সেই মিটিংয়ে পলের যে মতবাদ সেই পলের মতবাদকে অফিসিয়াল খ্রিস্টান ধর্ম হিসেবে গ্রহণ করা হয় এবং যারা এই সেই পলের মতবাদের সাথে এগ্রি করবে না এক হবে না তারা হচ্ছে তারা খ্রিস্টান না হত্যা করো তাদেরকে বের করে দাও তারা খ্রিস্টের বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস বলে সেই মিটিং এ যেমন সেখানে একজন ছিলেন যেটা একটা বিখ্যাত নাম তারা ছিল বলা যেতে খ্রিস্টান যারা বিশ্বাস করতেন যে ছিলেন তো এরপর যেটা হয় ই তাহিদবাদে খ্রিস্টানদের উপরে অত্যাচার শুরু হয় তো তারা পালিয়ে আসেন বিভিন্ন দিকে তো এভাবে তাদের মধ্যে থেকে তাহিদ আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাদের মধ্যে বিদাত গুলো প্রবেশ করে এরপর যেটা হয় রোমান কালচার এবং গ্রিক কালচার গুলো খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করা শুরু করে এবং রোমান সাম্রাজ্য পুরোটাই আস্তে আস্তে এখানে আমরা পরে আলোচনা করব তো তাওহিদ ভাবে খ্রিস্টানদের সংখ্যা এইভাবে আস্তে আস্তে কমে যায় এবং কমতে কমতে একেবারেই আহ শূন্যের কোথায় চলে আসে অল্প কিছু লোক রাসুল্লা সাল্লাহ আসলামের জমানা পর্যন্ত বেঁচে ছিল তাওহিদ খ্রিস্টান হয়ে যারা তাওহিদের উপরে ছিল এর মধ্যে একজন আমরা দেখি যে সালমান তিনি তাদের তারা ইসলাম ধর্মের গ্রহণের কাহিনী দেখলে আমরা জানবো যে তিনি বিভিন্ন আলেমের কাছে গিয়েছেন এবং এই আলেমগুলো ছিলেন বেশিরভাগই তাহিদ খ্রিস্টান তিনি কিন্তু খ্রিস্টান হয়েছিলেন এবং খ্রিস্টান হিসেবে মোদিন এসেছিলেন তো তারা ছিলেন তাহিদের উপরে তো যাই হোক তো এইভাবে এই সাল ইসলামের পরে খ্রিস্ট ধর্মটা বদলে যায় সেইন্ট পলের হাত ধরে সেইন্ট পল মানুষকে শিক্ষা দিয়েছিল যে আকে দোগুলো কথা বলেছি সেগুলো ছাড়াও যে আইসা যে সরিয়া সেই সরিয়া মানতে হবে না সেই সরিয়া সবই এগুলো আহ রূপক অর্থে বলা হয়েছে এগুলোকে না কোন সরিয়া নেই তারা কোন সরিয়া মানে না তাদের কোন আসলে নিয়ম নীতি নেই তো এইভাবে খ্রিস্টান ধর্ম আসলে বদলে যায় তো আইসা আল ইসলাম ব্যাপারে আমরা বলেছি আল্লাহ তালা তাকে তুলে নেবেন এবার প্রত্যেক মানুষের মৃত্যু ঘটে আইসা আল ইসলামকে মৃত্যু ঘটবে না হ্যাঁ অবশ্যই ঘটবে এটা কত তখন হবে যখন আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন তাকে কখন পাঠাবেন তাকে পাঠাবেন আল্লাহ তালা আহ ইনামির আগমনের পরে জমানায় এই সালামের আগমন হবে তো আমরা একটা জেনে নি যে তিনি কখন আসবেন বা কিভাবে আসবেন একটা হাদিস আছে হাদিসটা আছে আবু দাউদে হজরত আবু হুলের রাজি আল্লাহ আনাহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমার এবং ঈসার মাঝে কোন রবি আগমন করেননি অবশ্যই তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন তোমরা যখন তাকে দেখবে তোমরা অনায়াসে তাকে চিনতে পারবে তিনি হবেন মধ্যম গরনের গায়ের রঙ হবে উজ্জ্বল হালকা হলুদ রঙের কাপড় বহিত থাকবেন তাকে দেখে মনে হবে তার চুল থেকে পানি হচ্ছে। পানি তাকে স্পর্শ করেনি তিনি ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এই পর্যায়ে তিনি খ্রিস্টানদের কুরুশ ধ্বংস করবেন শুকর হত্যা করবেন জিজিয়াকর কে বিলুপ্ত করবেন তার সময় আল্লাহ তালা ইসলাম ব্যতীত সব ধর্মকে বিলীন করে দেবেন ইসা দাজ্জালকে ধ্বংস করবেন এরপর তার স্বাভাবিক ওফাত হবে মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসুল রাওজার পাশে তাকে লখন করবেন আসবেন ইমাম মাহাদির পরে কারণ দাদজালের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদির থাকবে না সেই মুহূর্তে আইসা আল ইসলাম আসবেন ফেরিস্তদের পাখার উপরে ভর করে আহ ঘটনাটা খুব চমৎকার আমরা খুব ডিটেলে যাবো না সামান্য শুনবো সেটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে বলা হয় মাহাদি জায়গা ছেড়ে দেবেন কিন্তু ইমাম মাহাদিকে তিনি বলবেন যে না তুমি এবার সালাতের ইমামতি করো পরবর্তীবার থেকে তিনি ইমামতি করবেন অর্থাৎ তিনি হবেন নেতা তিনি আসার পর অর্থাৎ ইসাল ইসলাম হবেন নেতা এরপর তিনি দার্জালকে হত্যা করবেন এরপর পৃথিবীর সকল ইহুদিকে হত্যা করা হবে মুসলিম ছাড়া কোনো ধর্মের লোক পৃথিবীতে থাকবে না তাদেরকে দুটো অফার দেওয়া হবে তোমরা ইসলাম গ্রহণ করো অথবা তোমরা ইসান ইসলাম দুনিয়া জুড়ে এরপর শান্তি প্রতিষ্ঠা করবেন শান্তি বলতে আসলে আমরা আমাদের সর্বোচ্চ আমাদের ইতিহাসে যে শান্তির কথা আমরা চিন্তা করিনি বা আমরা আমাদের ভবিষ্যৎ কল্পনা যে কথা না তার থেকে বেশি কিছু সেই সময়টাতে মানুষের মধ্যে বিদ্বেষ থাকবে না কি করার সাথে দেখা যাবে একটা খেজুর দিয়ে একটা পরিবারের সারাদিনের খাওয়া হয়ে যাচ্ছে একটা গাভীর দুধে একটা গোত্রের প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে এতটাই প্রাচুর্য থাকবে এতটাই বরকর থাকবে দুনিয়াতে তো এই সময় সাত বছর তিনি থাকবেন দুনিয়ার বুকে এরপর আসবে লড়াই করার ক্ষমতা এরপর আল্লাহ কে মাজুজকে ভাবে ধ্বংস করে দেবেন তো এটা হচ্ছে আইসা আলাইসলামের আহ ভবিষ্যত কাহিনী আমরা অন্য নবীদের ক্ষেত্রে কাহিনী বলেছি তারা এসেছেন দাওয়াত দিয়েছেন আল্লাহ কম একটা কম গ্রহণ করেছে কমের একটা অংশ আর একটা অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে দিয়ে কিন্তু ইসা আল ইসলামের কাহিনী এখনো বাকি আছে ভবিষ্যৎ কাহিনী তো ইনশাল্লাহ এটা অবশ্যই ঘটবে ইনশাল্লাহ এটা অবশ্যই ঘটবে আচ্ছা তো এর পর আরেকটা জিনিসের দিন আমরা জানি আমরা বলেছি যে মুসলিম খ্রিস্টান এবং ইহুজিদের যে মূল বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছেন আইসা আল ইসলাম তো এই বিভেদ এই বিভেদ যাকে কেন্দ্র করে তিনি কি আমাদের দিন সাক্ষ্য দিবেন যে তিনি আসলে দুনিয়াতে কি বলতে এসেছেন কি বার্তা কি মেসেজ মানুষকে সে দিয়েছেন তো সুরা দু আমি করতে পারছি না আল্লাহ বলবেন চ কোলসলি চিতি উল শৈল কোলসল কো নী অন্য কোল নাই শরীরি চ হে ও মারিয়ামের পুত্র আইসা তুমি কি মানুষদের বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে কে ইলাহ রূপে গ্রহণ করো गड बस्तरि पवित्र महान जर अधिकार नहीं क्या बोला सम्भव नए जो कथा जो अवश्य जा কিন্তু আপনার অন্তরে কি আছে তা আমি জানি না নিশ্চয়ই আপনি আমি কেবল তাদেরকে বলেছি যা আপনি আপনি আদেশ দিয়েছেন আমি বলেছি তোমরা আমার রব রব আর যতদিন আমি মধ্যে ছিলাম ততদিন আমি তাদেরকে সাক্ষী ছিলাম এরপর আপনি যখন আমাকে উঠে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আপনি সবকিছুর করে সাক্ষী তো কেমতের দিন সকল সংশয়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 বিরোধিতা করেছিলাম তারা জেনে শুনে আইসালামকে বিরোধিতা করেছিল তারা তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা বা বিজাতের অভিযোগ তৈরি করেছে উত্থাপন করেছিল এর মাধ্যমে আমরা বুঝি যে একজন মানুষ আলেম হতে পারে কিন্তু তার মানে এই নয় যে অবশ্যই সে সত্যি কথা বলবে না হতে পারে যে সে সত্যবাদী একজন আলেম সে কিতাবের জ্ঞান সে সে জ্ঞান গোপন করতে পারে কেন তারা গোপন করেছিল আমরা বলেছি যে তাদের হাতে ছিল শাসন কর্তৃত্ব তারা ধর্মকে পূজি করে তা ব্যবসা করছিল আমাদের এই সময়ে এই একই জিনিস কিন্তু হয়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 ইচ্ছা করবেন আমাদের খুশি হবেন আমাদেরকে শিক্ষণ তারা দেবেন তবে এই জন্য তো হক আলেম সবাই হন না এবং এসে দেখব যে আলেমদের বলেছেন করেছেন অনুগত পক্ষে ফতার দিয়েছেন যেটা এখানে ইহুদিরা করেছিল তারা রোমানদের রোমানদের সাথে তারা রোমানদের সাথে আটাত করেছিল তারা শাসকের সাথে আটাত একজন সত্য নদীর বিরুদ্ধে যেটা আমাদের সময় এখনো হয় যে আলেমরা কিছু আলেম সবাই না কিছু হলেন শাসক সরকারের সাথে তারা আটাত করে আটক করে তারা সরকারের পক্ষে পক্ষে যাবে সাবধান হতে হবে একজন মানুষের ডিগ্রি দেখে পারেন। আমরা দেখতে হবে তিনি কোরআন এবং সুন্নার সাথে কতটুকু সামঞ্জস্য রেখে কথা বলেন যদি রাখেন তাহলে মেনে নেব যদি না রাখেন তার যত বড় ডিগ্রি হোক তিনি যাই হোক আমরা তাকে মানবো না দ্বিতীয় একটা যেটা বর্তমান সময় একটা না সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে যা আমরা অনেক সময় এরকম কিছু কথা কেউ বলে থাকেন যে তারা তারা হচ্ছেন আহালি কিতাব তারা কাফের নয় তো হ্যাঁ তারা আহালি কিতাব অবশ্যই কিন্তু তারা কাফের নয় বা তাদের কাফের বলা যাবে না এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনি যেটা আসলে চোদ্দশো বছর ধরে আমরা কখনো শুনিনি এর উত্তরে আমরা বলবো যে তারা কুফফি করেছে মাল্লা তাদেরকে তাদেরকে কুফফির কথা তারা যে তারা তারা যে বিশ্বাস করে তারা যে বিশ্বাস যেমন ইয়ুথের বিশ্বাস করে আল্লাহর পুত্র হচ্ছে নজাই ইয়ুথের বিশ্বাস করে আল্লাহ কৃপন এবং এখানে অনেক অনেক আপত্তিকর এবং ত্রুটিপূর্ণ বিশ্বাস যেগুলো কুফ্রি সামিল খ্রিস্টানরা বিশ্বাস করে ইসালাম ছিল আল্লাহর পুত্র মারিয়াম আহ ব্যাপারে তারা কোনো কোন খ্রিস্টানদের তারা ঈশ্বর মনে করে তারা ত্রিত্ব ত্রিত্ব ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে ত্রিনীতিতে বিশ্বাস করে যে আল্লাহ পুত্র পবিত্রতা এক সত্তা আল্লাহ কি বলছেন আল্লাহ ইন্সা যারা বলে আল্লাহ হচ্ছেন তিনজনের মধ্যে তৃতীয়জন। জন অর্থাৎ ট্রিনিটি বা ত্রিত্ব ত্রিতত্ব বাদকে আল্লাহ কুফরি হিসেবে সাব্যস্ত করেছেন আল্লা সাহায্যকে রাসুল্লাহ সারিয়া মেনে চলতে হতো রাসুল্লাহ আনুকত্য করতে হতো রাসুল্লাহ সাল্লাহাম যখন এসেছেন কেউ যদি রাসুল্লাহ সাল্লাকে নভিশে স্বীকার না করে তাহলে সে কাফের এটা নিয়ে কোনো সন্দেহ নেই গত চোদ্দশো বছরের কখন হয়নি খ্রিস্টান এবং ইহুদিরা বিশ্বাস করে না রাসম্পি তারা নিজেদের দিনকে সহজ তুলে ধরার জন্য অনেকে বিষয়টাকে অস্বীকার করে যে আহ কি কাফের আচ্ছা তিন নম্বর বিষয়টা হচ্ছে বিদা ভয়াবহতা আমরা বলেছে যে খ্রিস্ট যে বিপত্তি বা খ্রিস্ট যে বিকৃতি সেটা হয়েছিল সেইন্ট পল মতো কিছু লোকের হাত ধরে তারা কিছু বিশ্বাসকে আস্তে আস্তে খ্রিস্টান খ্রীষ্ট মধ্যে প্রবেশ করাতে শুরু করে যেগুলো ছিল খ্রিস্ট ধর্মের বিকৃত হয়ে যাওয়ার কারণ আজকে আমরা দেখি তাওহিদের দাওয়াত যে ছিলেন যে ঈসা আল ইসলাম সেই ঈসা আল ইসলামকে খ্রিস্টানরা ইবাদত করে তার পূজা করে তাকে গড বা তাকে ঈশ্বর বলে মনে করে অথচ এই দাওয়াত তিনি দেননি তো এই বিকৃতিটা কিভাবে হলো এই বিকৃতিটা হলো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 যেটা করেছিল যে খ্রিস্ট ধর্মকে করেছিল যে তারা রোমান এবং গ্রিকদের কালচারগুলোকে হালাল করে নিয়েছিল এবং বলা যেতে পারে রোমান এবং একটা রোমান করেছিল ভার্সানরা যেন আহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে গ্রহণ করতে আগ্রহী হয় তো তার মানে বিষয়টা সমস্যাটা কোথায় যে সরকার বা একটা শাসক তার প্রভাবমুক্ত থাকতে হবে দিনকে তারা তাদের তারা চায় তাদের ক্ষমতা এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা দিনকে পরিবর্তন করে দিনের মধ্যে জিনিসপত্র আমদানি করে এর মাধ্যমে একটা একটা দিন হয়ে হয়ে ধর্ম আমরা দেখি আজকে চার্চের মধ্যে মূর্তি আছে এই মূর্তি কেন আসলো এই মূর্তি আসলো রোমানদের মন পাওয়ার জন্য রোমানদেরকে দেখানো হলো যে হ্যাঁ তোমরা মূর্তি পূজা করো এখানেও ও মূর্তি আছে তুমি চলে এরকম তুমি তুমি এতদিন অমুক দেবতাকে পূজা করেছো তুমি এখন ঈসা কে পূজা করো সান অফ গড পুত্রকে পূজা করো তো তারা মানুষের বিশ্বাস মানুষের সমর্থন পাওয়ার জন্য ধর্মকে বদলে ফেললো কারণে শাসকদের সাবধান থাকা যদি সেটা মুসলিম শাসকও হয় কারণ মুসলিম শাসকরাও ইতিহাসে আমরা দেখেছি যে দিনের কিছু ব্যাপারে তারা এদিক ওদিক করার চেষ্টা করেছে আলেমদেরকে ব্যবহার করে তো শাসকের প্রভাব বলে থেকে মুক্ত রাখা দরকার দিনকে কারণ তারা তাদের স্বার্থের বিরুদ্ধে যদি দিন ইসলাম কখনো যায় তখন তারা দিন ইসলামের বিরুদ্ধে আমরা দেখিনি এমন অনেক নতুন ধারণা যাই হোক সেটা নিয়ে আমরা খুব বেশি ডিটেলে যাবো না মূল কথা হচ্ছে বিজেতার সাবধান থাকা এবং শাসক বর্গের ব্যাপারে সাবধান থাকা যেমন তারা কখনোই দিনকে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 বা দিনের বিস্তৃতি লাভ করাটা উদ্দেশ্য আমাদের কিন্তু সেটাকে বদলে নয় সেটাকে কাটছাট করে নয় কাটছাট করলে সেই দিন আর দিন থাকবে না এর পরবর্তী একটা বিষয় সেটা হচ্ছে আদর্শ বিশ্বাসের বিষয়টা এখান থেকেই চলে আসে যে আল্লাহ তালা বলেছেন যে তোমার অনুসারীরা ইসার অনুসারীরা অনুসারীদের মতো দুটো দল হবে এবং যারা ইমার তারা বিজয়ী হবে তো আইসার ইসলাম রাসুল অনুসারী কারা ঈসার অনুসারীদেরকে আমরা শুনলাম যে তারা তো আস্তে আস্তে তাদের সংখ্যা কমে গেছে বন ইসরায়েলকে বোঝানো তারা কারা যেমন আজকে ইহুদি তারা কিন্তু বন ইসরায়েলের যদি বলি এটাকে একটা বংশ বংশধর কিন্তু এই বংশধারা দিয়ে আল্লাহালা বিচার করেন না এই বন ইসরাইল আজকের ইহুদিরা যদি মূসা আল্লাহ ইসলামের বন্ধু ইসরায়েলের বংশধর থাকে কিচ্ছু আসা যায় না কারণ তারা কি বিশ্বাস সেটা সেটাই বিচার করবেন মূসা আলহিসাম যে বিশ্বাস নিয়ে যে শিক্ষা নিয়ে এসেছেন আইসা আলাইসলাম যা আমাদের শিক্ষা দিয়েছেন সে একই শিক্ষা দিয়েছেন কাজেই এই আদর্শের উপরে থাকবে হক সেই সঠিক কাজেই বংশধারা বা যেটাকে আমরা বলি আহ কথা বলছি বংশধারা দিয়ে আসলে আল্লাহ আল্লাহ বিচার করেন যে আল্লাহ তালা বলছেন যে আইসার অনুসারীদেরকে আল্লাহ বিজয় রাখবেন এবং শুনেছি হাওয়ারিনদের কথা হাওয়ারিনদের কে হাওয়ারিনদেরকে ইসা আল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে কে হবে আমার আল্লাহ পথে সাহায্যকারী হাওয়াই তারা বললো আমরা দিনের জন্য সাহায্যকারী আমরা কথা জানি সময়জানা বিষয় বা একটা অপুচিত বিষয় বলা যায় দিনের জন্য সাহায্য করা এটা কি জিনিস আমরা ভাবতে পাই। আমাদের কাছে দিন মানে হচ্ছে হয়তো কালেমা সালাত, সাওম।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 নবীদের ব্যাপারে কিছু ব্যাপার আমাদের জানা গুরুত্বপূর্ণ প্রথমত মানব জাতি মানব জাতি বলতে আমরা শুধু মুসলিম না মুসলিম অমুসলিম বা চাইনিজ প্রত্যেকের ব্যাপারে পৃথিবীর সকল মানুষ সকল মানুষ পুরো মানব জাতির কথা বলছি মানব জাতি এই নবীদেরকে ছাড়া অচল একটা একটা জাতি তার হয়তো জ্ঞান বিজ্ঞানে রাজনৈতিক রাজনৈতিক উৎকর্ষে অনেক এগিয়ে গেছে কিন্তু তাদের জীবনের কোনো মূল্য নেই তারা যদি সত্য পথের উপরে না আসতে পারে এই পথ দেখিয়েছেন নবীরা নবীদের কাজ ছিল মানুষকে পথ দেখানো সেটা সে জাত প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন তো মানব জীবন নবীদেরকে ছাড়া অচল নিজেদের সফলতার জন্য তাদের উপরে জ্ঞান রাখা তাদের অনুসরণ করা আমাদের দরকার এ ব্যাপারে ইবুল কাইম রাহিমাহুল্লা কিছু কথা উল্লেখ করেছেন সেগুলো হল তিনি বলেছেন এই দুনিয়া এবং আখিরাতে সুখ সাফল্যের জন্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করার কোন উপায় নেই তাদের কথাবার্তা এবং কাজ আমাদের জন্য আদর্শ তাদের ছাড়া আমাদের আত্মা আমাদের দেহ মৃত হয়ে করবে। দুই নম্বর বিষয় সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানদণ্ড হচ্ছেন আল্লাহ নবীরা তারা হচ্ছেন স্ট্যান্ডার্ড তাদের সম্পর্কে জানার এবং পড়াশোনা করার একমাত্র যে উৎসটি রয়ে গেছে সেটা হচ্ছে কোরআন এবং রাসুল্লাহ সাল্লাম তাকে যা বলে গেছেন এটা ছাড়া আর কোনো পথ নেই আমরা কেন কথা বলছি অনেকে বলতে পারেন যে খ্রিস্টানরা তাহলে কোথা থেকে জানবে নবীদের কথা তাও তো বিশ্বাস করেন কিন্তু আসলে যেটা সত্য সেটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদ্দীরা যে কিতাব অনুসরণ করে বর্তমানে বাইবেল এবং ইঞ্জিল তারা যেটা আছে সেগুলো বিকৃত হয়ে গেছে যেগুলো বিশ্ব বর্ণনা এসেছে সেগুলো খুবই আপত্তিকর যেমন নু আল ইসলামের বলা হয়েছে তিনি মদ উলঙ্গ হয়ে শুয়েছিলেন ইব্রাহিম বলা হয়েছে তিনি মিশরের রাজার কাছে যাওয়ার জন্য তার স্ত্রীকে সারাহ কে ব্যবহার করেন তিনি লুত আলসালাম সঙ্গে বলা হয়েছে তিনি মদ খেয়েছেন মদ খেয়ে মাতাল হয়ে তার কন্যাদের সাথে আহ তার করেছেন এরকম বলা হয়েছে এরকম আলামিচারি খুবই নোংরা চোর বলা হয়েছে নবীদেরকে এরকম আমরা বাইবেলে পাই তো প্রশ্ন হচ্ছে এই ধরনের বর্ণনা আসলে কেন আসলো বাইবেলে বা ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্টে আসলে এখানে একটা এখানে একটা এজেন্ডা আছে যে যারা এই কিতাব গুলোকে বদলে দিয়েছে তারা আসলে চেয়েছে যে নবীদের গ্রহণযোগ্যতা ক্রেডিবিলিটি নষ্ট করে দিতে মানুষের সামনে একটা মানুষ যখন দেখবে নবীরাই এমন বিশ্রী চরিত্রের অধিকারী তখন আসলে সে নবীদেরকে অনুসরণ করবে না ইহিদিদের মানসিকতা আসলে কতটা কদর্য এটা এই কাহিনীগুলো দেখলে বসে যায় তাদের নবীদেরকে অশ্রদ্ধা করা এবং মর্যাদাহানি করাই ছিল আসলে এর উদ্দেশ্য যেন মানুষ তাদেরকে অনুসরণ না করে এই কারণে আমাদেরকে কোরআন হবে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়ে যাওয়ার পেছনে তাদের বিপথে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তারা এই কথাগুলোকে তারা আল্লাহ বিশ্বাস করে যে কারণে আজকে তারা সব নেই তাদের নীতি নৈতিকতা বলে কিছু নেই কিছুই অবশিষ্ট নেই তৃতীয় একটা বিষয় সেটা হচ্ছে একজন নবীর প্রতিশ্বাস স্থাপন করা সকল নবীর প্রতি অবিশ্বাস করার সমান আল্লাহ তালা সুরানি সাই বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুল কুফর করে এবং আল্লাহ পার্থক্য করতে চায় এবং তারা এর মাঝামাঝি একটি পদ গ্রহণ করতে চায় তারা হলো প্রকৃত কাফিল আল্লাহ বলছেন সুরাসুয়ারায় নুহের লোকরা নবীদেরকে অস্বীকার করেছে আদের লোকেরা নবীদের কে অস্বীকার করেছে সামুদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে আমরা জানি যে নূলাম এ কারণে খ্রিস্টান এবং ইহিদেরা সবাইকে অবিশ্বাস বিশ্বাস করলেও যেহেতু তারা মুহম্মদ সাল আলি ইসলাম কে বিশ্বাস করে না এই কারণে তারা কাফি আমাদের মোটামুটি লেকচার সিরিজ এখানে শেষ নবীদের জীবন আমরা কেন আসলে উল্লেখ করলাম আমরা প্রথমে বলেছি তারা হচ্ছে আমাদের আদর্শ তাদের কথা নবীদের কথা কোরআনে এসেছে অন্তত অর্ধেক স্থান জুড়ে আল্লাহ তালা কোরআনে নবীদের কথা বলেছেন বারবার বারবার করে বলেছেন তো নিশ্চয়ই পিছনে কারণ আছে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা এতবার এতগুলো কাহিনী আমরা কেন বলেছে আমরা শেষ শেষ উম্মা তাই আমাদের আগের উম্মের যে অভিজ্ঞতা ইতিহাস এগুলো আমাদের জন্য কাজে কাজে লাগবে যেগুলো আমরা জানি এগুলো আমাদের ভুলকে চিহ্নিত করতে যেটা শয়তানের যে আহ্বান যে ভুল প্রথমে ডাকে সেগুলো চিহ্নিত করবে কারণ অতি থেকে মানুষ শিক্ষা নেয় তো যাই হোক আমরা শেষ করছি একটা ঘটনা বলে আমরা জানি এটা একটা সহিয়াদিসে আছে আল্লাহ রসুল্লাহ আলহাম একবার একটা একবার তিনি ক্ষুদ্র দিচ্ছিলেন তো সেই ক্ষুদবার মাঝে এক বেদুইন বেদিন হওয়ার কারণে সম্ভবত তার আসলে আচার ব্যবহার করা ভালো ছিল না সে ক্ষুদবার মাঝে কথা কথা বলে উঠল রাসুল কথা বলছেন তার মধ্যে উঠলিয়ামত কখন রাসুল আসলাম কোন উত্তর দিলেন না আবার সে জিজ্ঞেস করল কিয়ামত কখন সাহাবেরা খুব বিরক্ত হলেন তো রাসুল কিন্তু তার কোন উত্তর দিলেন না ক্ষুদা শেষে তিনি তাকে বললেন কি জানতে চাও সে বললো তখন রাসুল সাল্লাম বললেন তাকে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ তখন সে বললো আমি খুব বেশি সালাতেও প্রস্তুত করিনি আমি খুব বেশি সাদাখাও করিনি কিন্তু আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি বললেন যে তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো নবীদের কাহিনীগুলো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যেন নবীদেরকে ভালোবাসতে পারি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 रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट रईनडर्ग अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब डट कम स्लैश रईन ड्रवस